বাংলা মানবতা সমাধান আসসালামুকমাহি আলহামদুলিল্লাহ নবীন মহামিহম আবাদ সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা রিয়াধুসালহিন kitab থেকে নিয়মিতভাবে ধারাবাহিকতার সাথে আলোচনা শুনে আসছি গত দর্শে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল শাসকদের আনুগত্য করা এবং তাদের বিরুদ্ধাচরণ না করা এই ক্ষেত্রে শরীয় আমাদেরকে একটা মাপকাঠি দিয়েছে সেটা হলো এই যে শাসক বা প্রধান সর্ব অবস্থায় তার আনুগত্য করতে হবে যদি তো সে নিজে ব্যক্তিগতভাবে এমন কিছু কাজ করে যে কাজ আমার পছন্দ নাও হতে পারে অথবা সে ইনসাফের সাথে ন্যায় বিচারের সাথে কাজ নাও করতে পারে সেই ক্ষেত্রেও শরীয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আলেই কোনো শ্যামাওয়াত রাষ্ট্রীয় প্রধান বা বিচারক বা তোমার আমির বা খলিফা বা তোমার দায়িত্বশীল তোমাকে যা নির্দেশ দেয় সেটা শোনো এবং মানো কি যে প্রধান হবেন ও ইনকান আবুদুল হাবসি হাবসি গোলাম এই জন্য বলেছে যে হাবসিরা সাধারণত কালো হয় বা হয় এবং তারা বেশিরভাগ গোলাম দাস এই ধরনের লোক হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এই ধরনের কোন নিম্নমানের মানুষকেও যদি কখনো কারো আমির বানিয়ে দেওয়া হয় তাদের আনুগত্য করতে হবে এই ক্ষেত্রে একটি শর্ত শরীয়ত প্রয়োগ করেছে সেটা হলেই যে তারা যদি এমন কাজের নির্দেশ দেয় যেই কাজের মধ্যে আল্লাহর নাফরমানি আছে শরীয়তের মানা আছে নিষেধ আছে এমন কাজ যদি তারা করার জন্য আমাদেরকে বাধ্য করে তাহলে সেই ক্ষেত্রে তার আনুগত্য করা যাবে না যেমন আমরা এ হাদিসও শুনেছি যে স্ত্রীর প্রতি স্বামীর হক এটা ও যে স্বামী যদি বাড়িতে উপস্থিত থাকে তাহলে তার অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না নফল সিয়াম সে পালন করতে পারবে না ঠিক আছে এটা তার হক কিন্তু স্বামী যদি স্ত্রীকে বলে রমজানুল মোবারক মাসে যে তুমি ফরজা রাখতে পারবে না লামা খুকিন ফিমা এখানে আল্লাহ না ফরমানি হবে ডাইরেক্ট বিধায়ী তার কথা এখন মানা যাবে না একই সোম একই রোজা এক সময় তার অনুমতি ছাড়া রাখাই যাচ্ছে না কিন্তু এটা যেহেতু ফরজ এটা আমাকে রাখতে হবে এটা আল্লাহ আমার ফরজ করে দিয়েছে ঠিক পাঁচ অক্টো সলাথ নামাজ একই অবস্থা কোনো দায়িত্বশীল অথবা কোনো প্রধান অথবা কোনো পিতা মাতা তারা যদি নিষেধ করে যে তুমি সলা সাদাই করতে পারবে না নামাজ পড়তে পারবে না তখন তার আনুগত্য করা চলবে না লি মাখলুখুন ফিমা সেলা যেই কাজে আল্লাহ না ফরমানি হবে সেই কাজে কারও আনুগত্য চলবে না তবে এমন যদি না হয় যে ওই কাজের মধ্যে কোনো শরীয়তের সীমা হচ্ছে না কিন্তু সে ব্যক্তিগতভাবে কোনো আইন প্রয়োগ করুক অথবা দেশের কোনো আইন আমাদের জন্য প্রয়োগ করুক তাহলে সেই আইনটা আমার ফেভারে আসুক বা না আসুক আমার পক্ষে হোক বা বিপক্ষে হোক শরীয়তির বিরুদ্ধে না যায়। তাহলে সেটা আমাকে তার কাছ থেকে শুনতে হবে এবং সেভাবে মেনে চলতে হবে এ বিষয়ে আমরা বেশ কিছু হাদিসও আমরা ইতিমধ্যেই শুনে আসছি গত দর্শে আজকে যে হাদিস থেকে আমরা আলোচনা শুরু করবো এ অধ্যায় সে হাদিসটি হলেই ওয়ানহু কল সাল্লাম মান আতআনি ফকদ আত আল্লাহ আবু হরাই রাজে আল্লাহ তিনি বলেন রসুরল্লাহ বলেছেন মান আতআনি ফকদ আতআ আল্লাহ যে আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল কারণ আল্লাহ তালা ওনাকে ওনার আনুগত্য করার জন্যই আল্লাহ তালা ওনাকে পাঠিয়েছেন বিধাই আল্লাহ নবী আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায় ওমান আসওয়ানি ফাকাদ আসাল্লাহ আর যে আমার নাফরমানি করবে আমার অবাদ্য আচরণ করবে সে যেন আল্লাহর নাফরমানি করল ওমাইল আমিরা ফখদ আসআনি আর যে আমিরের আনুগত্য করলো সে যেন আমার আনুগত্য করল ওমান ইয়াসিল আমিরা ফাকাদ আসানি আর যে আমিরের নাফরমানি করলো সে যেন আমার নাফরমানি করলো তাহলে আল্লা নবী বললেন যে আমার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয় আর আমিরের আনুগত্য করলে আমার আনুগত্য করা হয় তার মানে কি আমিরের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায় কারণ আল্লাহ বলেছেন অনিল আমরি মেনকুম তোমরা আল্লাহরে এত করো রসুল সাসনাম এত করো এবং তোমাদের মধ্যে যারা আমির হবে দায়িত্বশীল হবে তারও আনুগত্য করো তো আমিরের কথা মানা শুধু দুনিয়ার ক্ষেত্রে নয় দিনের ক্ষেত্রেও যেহেতু আম আল্লাহ আমাকে ফরজ করে দিয়েছে বিধাই আমি যদি তাদের কথা মেনে চলি তাহলে তার এরকম যেমন নাকি আমি নবীর কথা মেনে চললাম ইবনে আবাস বলেন রসুর আল্লাহাম বলেছেন মান কারিহা মিন আমির হি শে আনফালি আসবির যে ব্যক্তি তার আমিরের বিষয়ে কোনো জিনিস অপছন্দ করে আমির দায়িত্বশীল তার কোনো কথা কর্মে কাজে যদি তার কোনো অপসন্দনীয় কোনো কাজ হয় ফালি আসবির তার জন্য যে আন্দোলন খাড়া করব। তার বিরুদ্ধে হাতিয়ার উঠাবো তার জন্য যে আন্দোলন করব তার বিরুদ্ধে যে হাতিয়ার উঠাবো তা নয় ফালি আসবির ধৈর্য ধারণ করুন সবর করুন সুলতান এ শিবরান মাতাম যে ব্যক্তি বাদশাহ বিরুদ্ধাচরণ করবে আমিরের যদি এক বিঘ পরিমাণে বিরুদ্ধাচরণ করে এক বিক বলতে সামান্য যদি তার নাফরমানি করে তার বিরুদ্ধাচরণ করে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যু হবে জাহেলিয়াতি মৃত্যু জাহেলিয়াতি মৃত্যু বলতে যে ইসলাম আসার পূর্বে জাহেল অমুসলিম ছিল সেও ইসলাম ছাড়াই মৃত্যুবরণ করবে وعن ابو بكره رضي الله عنه قال سمعت رسول الله شلال الله سلم يقول من أهان السلطان أهانه الله رواه ترميذي وقال حديث حسن ابو بكره رضي الله تعالى عنه تنی بولن جي رسول الله سلم کے بولتے شنی چه تنی من أهان السلطان أهانه الله جه شاشوك سلطان کے بادشاة جه عشم من کلو সে যেন আল্লাহকে অসম্মান করল আহানা হল্লাহ আল্লাহ তালা অবশ্যই তাকে জলিল করবেন লাঞ্ছিত করবেন সম্মান তো ও দর্শক মণ্ডলী এর সাথেই এই অধ্যায় আলোচনা শেষ হয়ে যাচ্ছে এর পরের অধ্যায় যেটা হবে সেটা হলেই যে শাসন এবং রাজত্ব এটা কারো থেকে চেয়ে নেওয়া নিষেধ ছোট্ট একটু বিরতি বিরতির পর আমরা আলোচনা নিয়ে আসব। আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন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 কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে भलो भाव बुझ्वार की ज्ञान रखा जरूरी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 सत्यता बना देख सत्य उन्मोचन शुक्रवार थन सम्प्रचार सकाल साढ़े सतटा बांगल टी बांगल् আলহামদুলিল্লাহ ওস সলা ও সালাম আল্লাহ রাসুল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা শাসকদের বিরুদ্ধাচরণ করা শরীয়তের বিধান আমরা ইতিমধ্যেই বিরতির পূর্বে শুনে আসছিলাম এখন আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হলেই যে বাবু নাহি আনসারিল ইমারাত ইমারত আমিরত্ব এবং রাষ্ট্রীয় প্রধানত্ব اميرتو كاروكاستكي چينوا نشد اميرتو چينوا نشد اميرتو سورة قصاص تراش نمار آيات الله تعالى بولن تلك الدار الاخرة نجعلها للذين لا يريدون علوان في الأرض ولا فسادا الله تعالى بولن تلك الدار الاخرة اي آخرة تير غور جنت نجعلها আমি তৈরি করেছি ইদিন ওই সমস্ত মানুষদের জন্য লাউরিদুন আলুওয়ান যারা দুনিয়ায় বরত্ব চায় না যারা দুনিয়ায় বরত্ব চায় না বড় হতে চায় না ফিল আর দুনিয়ায় ওলা ফাসাদা এবং তারা ফাসাদ এবং বিপর্য চায় না আ কী বুলিল এবং সুপরিণাম মোত্তাকিদের জন্যই হবে এই বিষয়ে যে হাদিসটি নিয়ে এসেছেন সেটা হলো ইবনে قال قال لي رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া আব্দুর রহমান বিন সামুরা লা তাসআলিল ইমারা আবু সাঈদ আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কারণ যদি না আমির প্রধান তাহলে আল্লাহর পক্ষ থেকে তুমি সহযোগিতা পাবা না চেয়ে যদি আল্লাহ কাউকে পদ দিয়ে দেয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তাকে সহযোগিতা সহযোগিতা করা হয় আর তুমি যদি এই আমিরত্ব চেয়ে নেও প্রধানত্ব যদি তুমি চেয়ে নেও তাহলে ওকিল তাই লাই তাহলে এ বিষয়ে তোমার উপরই সুবুর্থ করা হবে যে তুমি দেখো তুমি কি করবা তো আল্লাহর পক্ষ থেকে কোনো বরকত কোনো সাহায্য আসবে না আপনাকে নিজে করতে হবে তখন তো এই হাদিস থেকে যে জিনিসটা আমরা জানতে পারলাম সেটা হলে যে এম আরত কারো কাছ থেকে চেয়ে নেওয়া নাজায়েস তো এখন যেটা আমাদের দেশগুলিতে যে ভোটের সিস্টেমে যে চালু হয়েছে যে আমাকে ভোট দিয়ে জয়ী করুন এরপর আমি রাষ্ট্রীয় প্রধান হব তাহলে এই হাদিসের দৃষ্টিকোণ থেকে সেটা চলবে না কি হবে না চলবে না আর এটা শরীয়তের বিধানও নয় এটা হলো অমুসলিমদের বানানোর একটা পরিকল্পনা আর এই গণতান্ত্রিকের মাধ্যমে কোনো দিন পৃথিবীতে কোথাও কোনো শান্তি আসে নেই না কারণ জনগণের মত যেই দিকে ক্ষমতা সেই দিকে তো জনগণ যদি ভালো হয় মোদ ভালো হবে আর জনগণ যদি খারাপ হয় মোদ খারাপ হবে সে যেই হোক না কেন এই পন্থায় কোনো দিন ইসলামের খেদমত হবে না তো বলছেন যে তুমি চেয়ে নিয়েও না নিয়ম হলো এই যে দেশের কিছু গণ্যমান্য শিক্ষিত বিশেষ ব্যক্তি হবেন তাদের মধ্যে তা তাদেরকে নিয়ে একটা সুরা এবং একটা কমিটিও তৈর হবে সেই কমিটি তারা কোনো একজন যোগ্য ব্যক্তিকে তারা চয়ন করবে রাষ্ট্র পরিচালনার জন্য এবং তারা ওনাকে পরামর্শ দিবে মন্ত্রিত্ব পাবে তারা এবং তারা ওদেরকে পরামর্শ দিবে যে এটা পরিচালনা কীভাবে করতে হবে এটাই হলো নিয়ম কিন্তু হয়ে যাচ্ছে উল্টা তো যেহেতু আল্লাহ নবী বলছেন তুমি যদি চেয়ে নেও আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে না বরকত আসতেছ না যেহেতু আমরা চেয়ে নিচ্ছি এই জন্য বরকত আসছে না বলছেন ফাতিল্লা দিয়ে হুয়া খাইরুন ওয়াকফির আনামিকা তুমি যদি কোনো কসম খাও কসম খাওয়ার পর যদি তুমি দেখো যে যে বিষয়ে আমি কসম খেলাম এর চাইতে আর জিনিস এটা বেশি ভালো জিনিসটা কসম খেলাম এর চাইতে এটা বেশি ভালো ফাতিল্লা দিয়ে হুয়া খায়রুন ওয়াকফির আনামিক তাহলে ভালো কাজটা করেন আর এই কাজের কাফারা দিয়ে দেন কসমের কাফারা কি দশজন মিষ্কিনকে খানা খাওয়াতে অথবা তাদের কাপড় চোর কিনে দিতে হবে কোনো ভালো কাজেও যদি কসম খাইকে হোক আর তার চাইতে আরো ভালো যদি কোনো জিনিস দেখতে পায়। তাহলে এই কাজ ছেড়ে দিয়ে ভালো কাজটি গ্রহণ করতে হবে বুখারি মুসলিমের হাদিস ওয়ানিম আন আবুজার আবুজার গফ্ফারি রাজি আল্লাহু উনি বর্ণনা করেন রসুরুল্লাহ বলছেন হে আবু আমি তোমাকে দুর্বল মনে করি আমি তোমাকে দুর্বল মনে করি তবে শুনে রাখো ইন্নি ওহেবুল কামা ওহেব্যুল নাফসি আমি আমার জন্য যা পছন্দ করি আমি তোমার জন্য তাই পছন্দ করি আমার নিজের জন্য যা ভালোবাসি তোমার জন্য তাই ভালোবাসি তো বলছে দেখো ল মারান্না আল আল আমি যেটা নিজের জন্য চাই সেটা হলে যে তুমি দুইজন ব্যক্তির উপরও তুমি আমির হওয়ার চেষ্টা করো না আমির হতে চেও না তিনজন হলে দুইজন মামুর হবে একজন আমির হবে তো দুই জনার মাতব্বরই দুইজনার উপর তুমি পরিচালনার দায়িত্ব তুমি নিও না এবং মালের দায়িত্ব তুমি গ্রহণ করো না কারণ একটা বিষয়ে দায়িত্ব নেওয়া এটার দায়িত্ব অনেক বেশি যদি সেটা কামা হাকুহু তার সঠিকভাবে যথাযথভাবে যদি সেটাকে পালন না করা যায় তাহলে এর জন্য যে শাস্তি এবং এর জন্য যে ক্ষতি সেই ক্ষতিটা আমাকে বহন করতে হবে এজন্য বলছে যে তুমি যেহেতু দুর্বল বিধায়ী তুমি এতটুকু আশা করো না যে দুই ধরনের আমির হবে দেশের পরিচালনা তো আর এক কথা ওয়ান্তা ফাদি আলাফ এই হাদিসটায় আরেকটু ব্যাখ্যা আসতেছে সেটা হলেই যে আবুজার বলেন রসুল্লামকে তিনি বলছেন আল্হ তাস্তা আমির উনি হে আল্লাহ আপনি কি আমাকে কোনো বিষয়ে দায়িত্ব দেবেন না কোনো বিষয়ে দায়িত্ব দিয়ে আমাকে একটু পাঠানো আঘাত করলেন হাত রাখলেন রাখার পর বললেন দুর্বল মানুষ আমানা। আর তুমি যেটা চাচ্ছ যে কোথাও দায়িত্ব দিয়ে তোমাকে পাঠাবো তো দায়িত্ব নেওয়া এটা আমানতের কাজ দায়িত্ব পাওয়া এটা কিসের কাজ আমানতের কাজ এবং কেয়ামতের দিন এ বিষয়ে অসম্মানি এবং লাঞ্ছনা হবে কেয়ামতের দিন যারা দায়িত্বশীল হবে কারণ প্রত্যেকেরই ত্রুটি থেকে যাবে কিছু ত্রুটি থেকেই যায় তো তাদের জন্য লাঞ্ছনা এবং অসম্মান ছাড়া কেয়ামতের দিন আর কিছুই হবে না বিধাই তুমি এই দায়িত্ব নিতে তুমি না চেয়াল মুসলিম রহমান হাদিসটা বলা করেছে وان أبي حرانة رضي الله عنه أن رسول الله سلام قال إنكم ستحرسون على الإمارة وستكون ندامة يوم القيامة ابو حرير رضي الله تعالى انتيني بولن رسول الله عليه السلام بولتين جنس كي تمرا أميرتو بشاسون خمتا بطي تمرا لوب کرو أميرتو بطي تمدا كياتا لوبة دايتو بطي تمدا كياتا لوبة طب سلام على ندامة يوم القيامة দায়িত্বপ্রাপ্ত হওয়া যারা দায়িত্বপ্রাপ্ত হবে যারা আমির হবে এদের কেয়ামতের দিন নাদামাত্মিগি হবে অসম্মানী হবে লাঞ্ছিত হবে বখারি সাদিস এরপরে যেটা অধ্যায় আছে সেটা হলই বাবু হাতি সুলতান ওয়াল কাদ মামিন ওয়ালাতমুর আলা ই ওজির ইনসালহেন বলছেন শাসক অথবা বিচারক তাদের জন্য দুটি প্রতিনিধি দরকার ওজির পরামর্শদাতা দরকার ভালো পরামর্শদাতা দরকার যে কোনো দায়িত্বে থাকবে অথবা সে বিচারক হোক তার জন্য পরামর্শদাতা দরকার আছে এই বিষয়ে আল্লাহ তালা বললেন আল্লা আহিল্লা উদীম বাহদ হুমলি বা ইল্লা মুখরুফের সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন যে সেই দিন বন্ধুরা পরস্পর একে অপরের শত্রু হবে সেই দিন বন্ধুরা একে অপরের শত্রু হবে ইল্লাল মোত্তাক তবে যে পরহেজগার এবং মোত্তাকি হবে তার অর্থ হলেই যে আপনার বন্ধু মোত্তাকি বানান পরহেজগার বানান কোনো রাষ্ট্রীয় প্রধান অথবা কাজী তার উচিত তার পরামর্শদাতা যেন পরহেজগার হয় মোত্তাকি হয় অন্যতাই ভুল পরামর্শ দিবে যার কারণে ক্যামতের দিন তার জন্য ক্ষতি হয়ে যাবে এবং বন্ধুত্বের কারণে তাকে জাহান্ন মে যেতে হতে পারে এ বিষয়ে এবং আবুদাহস বলেছেন যে কোনো নবী যখন আল্লাহ তালা দুনিয়ায় প্রেরণ করেছেন অথবা খলিফা বানাইছেন কাউকে তো অবশ্যই তার জন্য দুই ধরনের পরামর্শদাতা ছিল দুই ধরনের পরামর্শদাতা ছিল বলছেন বা তানাতুন তরুহ মারুফ ও তাহদ্দুহ আলাই যে কিছু পরামর্শদাতা এমন আছে যারা নাকি সৎ কাজের উপদেশ দেয় এবং সৎ কাজের প্রতি তাকে উদ্বুদ্ধ করে যে রাষ্ট্রীয় প্রধান তাকে করেন উদ্বুদ্ধ করেন অবাত আনাাতুন তা মরুহ বিশ্বার অ তাহদ্দুহ আলৈ আর কিছু পরামর্শদাতা এমন আছে যারা তাদেরকে খারাপ কাজের পরামর্শ দেয় এবং খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করে তাহলে আপনি যে সহপাঠী বানাবেন আপনি যে ওজির হবে ওজিরটা যদি দিনদার হয়ক হয় তাহলে আপনাকে ভালো কাজের প্রতি সে উৎসাহিত করবে পরামর্শ দিবে আর যদি সে খারাপ হয় আপনাকে আর এই সকল এই চক্রান্ত থেকে নিষ্পাপ হবে ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা নিষ্প রাখবে আইসারা জিয়্লাহু তালহা তিনি বলেন বলেছেন আল্লাহ তালা যেই আমির অথবা যেই রাষ্ট্রীয় প্রধান অথবা যেই খলিফার সম্পর্কে মঙ্গল চান আল্লাহ তালা তার পরামর্শদাতা ভালো একজন আল্লাহ তালা তাকে দান করে দেন তার ভালো যে হবে তার কাজ কী হবে ইদা নাসিয়া দাকু সে ব্যক্তি কোনো ভালো কাজ করতে ভুলে গেলে সে তাকে স্মরণ করে দিবে ইদা দাক আনা হু আর বাদশাহ যখন সে নিজেই স্মরণ করে কোনো কাজ করবে ওই দিনদার প্রতিনিধি ওজির সে তাকে সহযোগিতা করবে অর্থাৎ আল্লাহ যদি কারো অমঙ্গল চায় ভালো যদি না চায় তাহলে আল্লাহ তালা তার সহপাঠী তার বন্ধু এবং তার ওজির তার পরামর্শদাতা নিককৃষ্ট বানে খারাপ মানুষকে বানিয়ে দেই এ নাসিয়া আলম মেদাক্কের ভুলে গেলে সে স্মরণ করে দেয় না হু আর স্মরণ করে দিলেও সে সহযোগিতা করে না রওয়াহু আবু দাউদ বিসন জঈদ আবু দাউদ হাদিসি বর্ণনা করেছেন ভালো সানাদ এরপরে যে অধ্যায় যে বাবু নাহি আনতা ইমারাওয়াল কাদা যে এমারত আমিরত এ বিষয়ে কারো থেকে দায়িত্ব না চেয়ে নেওয়ানা না চেয়ে নেওয়া আবু মুসা আসারিজ আল্লাহ তিনি বললেন যে আমি রসুলামের নিকটে প্রবেশ করলাম আমার চাচাদ ভাইদের মধ্যে থেকে দুইজনের মধ্যে একজন তারা বললো আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আপনাকে দিয়েছে সেই দায়িত্ব থেকে আমাকে কিছু দায়িত্ব দেন না এই কথায় বলে যায় আপনাকে আল্লাহকে যে দায়িত্ব দিয়েছে সেখান আমাকে কিছু দেন ফকাল তিনি বলেন খেয়ে বলছি এই দায়িত্ব যে চেনে আমরা তাকে দিই না আউ আহাদ হারা সালেই অথবা যে লালচ করে লোভ করে দায়িত্বে আসার জন্য প্রধান হওয়ার জন্য আমরা তাকে দেই না বোখারি মুসলিমের হাদিস হাদিস থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা হলেই যে দায়িত্বপ্রাপ্ত হওয়া আমির হওয়া খলিফা হওয়া রাষ্ট্রীয় প্রধান হওয়া এটা একটি বড় দায়িত্বের কাজ আমানতের কাজ এইটা যদি আল্লাহ তালা নিজে ইচ্ছাই আমাকে দিয়ে দেয় তাহলে আল্লাহর কাছ থেকে দোয়া করতে হয় আল্লাহ তুমি আমাকে এটা সঠিকভাবে পরিচালনার তৌফিক দান করো আর যদি তেমনটা না হয় আমি চেয়েও নিতে পারবো না আর যদি নিয়েও নেই আর সেটা যদি কামা হাক কুহু যথাযথ আদায় না করতে পারি তাহলে আল্লাহ সামনে দায়ী হয়ে যাব সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এর সাথেই এই অধ্যায়ের আলোচনা শেষ হয়ে যাচ্ছে পরের অধ্যায়ই যেটা আমাদের শুরু হবে সেটা হলো খিতাবুল আদাব শিষ্টাচার বিষয় সে আলোচনা শোনার আহ্বানেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওয়াকু দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি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 उंड अट नंबर शून्य जिन्होंल तीन शून्य नई छः तीन चार शून्य शून्य शर्टकोड बी शून्य बी शून्य आठ तीन सोए वि आई सी कोड आई विजि बीमेल करवतान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 শাসন দেশ শুধু কেন তাদের তাদেরকে ইসলামের খাটি প্রতিনিধি বলা যায় খোলাফায় আশেদিন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়